মনসুর হল্লাদও বলে আমি খুদা ফেরাউনও বলে আমি খুদা বলুন তো দুজনের মধ্যে আমি আছে না? তাহলে ফেরাউনের আমি আর মনসুর হাল্লাদের আমিতে তে ব্যবধান কোথায় মনসুর হাল্লাদ আমি কইয়া হইল কেন আর ফেরাউন আমি কইয়াফি হইল কেন দুই আমিতে কোন ব্যবধান আছে কিনাই জালাল উদ্দিন রুবি রহমতুল্লা বলেন মনসুর হাল্লাদের আমি খুদা শব্দের উপর হাজার বার আল্লাহর রহমত নদিল হোক ফেরাউনের আমি খুদা শব্দের উপর হাজার বার আল্লাহর লালত নাদিন হোক ব্যস্তম কি আপনারা কি মনে করেন আর মনসুর হল্লাদি খুদাতে কোন বেসকম নাই কি বেসকম বোঝার জন্য আমি আরেকটা ঘটনা বলি একবার মনসুর হল্লাদ চিঠি লিখলো তার এক বন্ধুর কাছে মিন মিন ফুলান মিনার ইব্দি ফুলান ফুলান। রহমানুর রহিমের লেখা চিঠি ওমুকের পুত্র তমুকের কাছে রহমানুর রহিমের লেখা চিঠি ওমুকের পুত্র তমুকের কাছে চিঠিটা ঘটনার চক্রে হস্তান্তর হইয়া সরকারি লোকের হাতে ধরা পড়িয়া গেল চিঠি আদালতে দাখিল করিয়া মনসুর হল্লাসকে আসামি করিয়া মামলা দায়ের হইয়া গেল আদালতের বিচারক কাজই মনসুর হল্লাস কে আদালতে তলব করল। তলব করে জিজ্ঞাসা করলাম মনসুর এই চিঠিটা কার লেখা মনসুর বলে আমার লেখা বস এইবার তোমার শিকার উক্তি দিয়ে তুমি ধরা পড়েছ যদি টিভি তোমার লেখা হইয়া থাকে তুমি মিনার রহমানের রাহিম বললে কিভাবে রহমানুর রহিমের লেখা চিঠি বললাম তো আল্লাহ চিঠি হইয়া থাকলে এই টিজি রহমানুর রহিমের লেখা চিঠি হলো কি গুজা তাহলে তুমি নিজেই রহমানুর রহিম দাবি করছো তুমি নিজে আল্লাহ দাবি করছ তখন মনসুর হল্লার বলে মহামান্য বিচারপতি আমি যখন আমার মুখে আমি বলতে যাই বাংলা ভাষায় বলে আমি আর আরবি ভাষায় বলে আনা আরবি ভাষায় বলে আনা তার বাংলা ভাষা হইল আমি আমি বাংলা ভাষায় আপনাদের বোঝাবার চেষ্টা করছি একটা মানুষ যখন আমি বলতে চায়। আমি বলার জন্য যখন আ আ উচ্চারণ করে তারপরে আরেকটা অপ্পর উচ্চারণের বাকি তাকে এ মতাবস্থায় যদি আল্লাহ তাকে উচ্চারণের শক্তি বন্ধ করে দেন ওই ব্যক্তির আ কি আর কোনোদিন আমি হবে আমি হবে না তাহলে আমি বলার জন্য উচ্চারণের ক্ষমতা যোগাইকে মি উচ্চারণের ক্ষমতা যোগাইকে মনসুর হাল্লা বিচারপতিকে বলতেছে আমার তো আমি বলবো দূরের কথা আ উচ্চারণেরও ক্ষমতা নাই মি উচ্চারণের ক্ষমতা নাই যিনি আ উচ্চারণের বেলায় স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার অধিকারী যিনি মি উচ্চারণের বেলায় স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার অধিকারী তিনি আল্লাহ এই জন্য আমি আমি আল্লাহ এই অর্থে বলি আমি বলার ক্ষমতা যারা আছে তিনি আল্লাহ মনসুর হাল্লাদ আমি কোথাও রেখা বললেন मनसुर हल्लारेख्या हल्ला क्षमता से कथा बोलने माध्यम अस्तित्व के अल्लाहर अस्तित्व सामने विलीन कर दिएुद মনসুর আল্লা দাবি কোথা বলতেন নিজের আমিত্বকে খুদের সামনে মিথাইয়া দেওয়ার জন্য ফেরাউন আমি খুদা বলেছিল খুধার অস্তিত্বকে নিজের সামনে মিঠাইয়া দেওয়ার জন্য বেশ কম আছে কিনা মনসুর হল্লাদ আমি খুদার অর্থ আমি খুদা আর ফেরা উনার আমি খুদায় রেশম মনসুর হল্লাদ আমি আমি খুদা বলতো নিজের আমিত্বকে খুধার সামনে মিঠাইয়া দেওয়ার জন্য আর ফেরা আমি খুদা বলতো কুধার অস্তিত্বকে নিজের সামনে মিঠাইয়া দেওয়ার জন্য তেমনিভাবে মনসুর হল্লাদ আমি খুদা আর ফেরা উনের আমি খুদায় যে ব্যবধান সাহবাই ইয়ারসুল্লায় আর এদের ইয়ারসুল্লায় সেই ব্যবধান রহমতুল্লাহ এই যুদ্ধ বলেন ইারা রহমতুল্লাহা আনারা লহন দর ইসুর হল্লা আমি আল্লাহর হাজার রহমত আমি খুদা শব্দের উপর আল্লাহর হজার বর আমি খুদা বলিয়া আমি তোকে খুদার সামনে মিঠাইয়া দিলো মনসুর হল্লা আমি খুদা নিদের আমি তোকে খুদার সামনে মিঠাইয়া দিলো নিজের আমিত্যের কাছে মিটাইয়া দিল এই জন্য মনসুর আল্লা আমি খুদা শব্দের উপর হাজারবার রহমত ফেরাউনের আমি খুদা শব্দের উপর দরবারে লাই নিজেরা নবীরা রাসুলাল বলতেন ইয়ারা নবীকে নিজের দরবারে হাদিনা দেওয়াইয়া ইয়ার্লা বলে থাকতে বলুন সাহাবাই কেরামে ইয়া রাসুলাল্লাহ আর আপনাদের সমাজে যারা বলে মনসুর হল্লাধার মতো বলে আমি খুদা বলার মতো এবার মূল কথা যাই আদি শরীমে হজরত রসুল করিম সাল্লাম যখন বললেন আমার উন্মত মুসলমানের ক্যাপ দলের মধ্যে জাহাঙ্গামী হবে এক দল মুসলমান জান্নাতি হবে সাহাবাই জিজ্ঞাসা করেন ইয়ার্লাহ ইয়ার্লাহ আছে কি নাই সাহাবাইকরাম রসুলকে ইয়ার্লাহ বলেছিলেন কিনা সেই ইয়ারাসুল্লাহ আর বর্তমান সমাজের প্রচলিত ইয়ারাসুল্লাহ একাকার না আকাশ পাতাল ব্যবধান এবার মূল আলোচনায় যায় সাহাবাইকরাম বলেন ইয়ারসুল আল্লাহ बहत्तर दल मुसलमान दुनिया लालसाण जहांगामी आशास्ती लाल कार अंतरे दुनिया लालसा निया धर्म पालन आशा अंतरे धर्म पालन पर चिन्ह केमन जो अबी चीनार परिचय रसुलर सुन्नत और जमात जिनके आदर्श मापकाठ पालन करपकाठ रूप अनुसरण कराया प्रमाण दुनिया लोभ लाल साइक कर मुस्तकिन पद व्यस्त जाम पालन करें जरा नबीर सुन्नत के आदर्श मान सरामी हो जाबा के जमात के मपकाठी मान सरानीना प्रमाण आंदोलन का जहाज এদের নমাজ এদের মজা এদের হজ এদের জাকা এদের সবকিছু দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার জন্য তাহলে কোন সমস্ত মুসলমানেরা দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার জন্য ইসলাম ধর্ম পালন করে আর কোন সমস্ত মুসলমানেরা সুদা পথে বেহেস্তে যাওয়ার জন্য ইসলাম ধর্ম পালন করে তা পার্থক্য করে বোঝার জন্য আল্লাহ রসুল কোন মাত দিয়েছেন দিয়েছেন কোনো মাত্রী কি মাতাঠি মানা আলাইহি, আলাইহী ওয়া সাবি আমি রসুলের সুন্নত আর আমার সাহাবাগনের সমাজ যাদের যে সমস্ত মুসলমানের দলের ইসলাম ধর্ম পালনের আদর্শ মাপ কাটি হবে আমি রসুলের সুন্নত আর ইসলাম ধর্ম পালনের আদর্শ মাপ কাঠি হবে আমার শাহাবাগনের জমাত তাহলে কতটা মাফ পাঠিয়ে মানলে সুজাপদে ব্যস্ত দেওয়া যাবে ইসলাম ধর্ম পালনের জন্য কতটা মাফ পাঠিয়ে মানলে সুজাপদে ব্যস্ত যাওয়া যাবে কতটা মাফ পাঠিয়ে একটার নাম রসুলের সুন্নত আর একটার নাম শাহাবাগনের জমাত এই জন্য দলসার নাম আহলে সুন্নত ওয়ার্ল জমাত এই জন্য দলশার নাম কি আহলে সুন্নত জমাত আহলে শূন্যতর তো নবীরালা আহলে শূন্যতর তো সে নিজেই শূন্যত না তার আদর্শ নবীর আহলে শূন্যতর তো আমি আহলে শুননত এর মানে আমি নিজেই শূন্যত না আমার আদর্শ নবীর ওয়াল তো কি সে নিজেই জমাত না তার আদর্শ সাবাগনের জমাত সুতরাং যাদের ধর্ম পালনের দুইটা আদর্শ মাপপাটি হবে একটা মাপপাটির নাম নবীর শূন্যত এই জন্য নাম হবে তার আহলে শুননত আরেকটা একটা আদর্শ মাপপাটি হবে তার সহবাগনের জমাত এই জন্য নাম হবে তার ওয়ার্ল্ড জমাত এই আহলে আসলে ওয়ার্ল্ড জমাতের সংক্ষিপ্ত পরিচয় কিন্তু আমাদের বর্তমান সমাজে যারা আমরা জমা আমরা আসলে শূন্য পুইয়া যারা বেশি চেঠামেটি করে যারা বেশি চিৎকার করে এদের এদের ধর্ম পালনে না আছে নবীর না আছে সবাই এখেরামের জমাৎ তাহলে বর্তমান দুনিয়াতে আহলে শূন্য তল জমাতের সব মুসলমান ফাঁটি আহলেতুন না তেল জমা না অধিকাংশরা বেদাল আমার চুরোবেলায় দেখেছি সরিষার তেল কিন্তু কি এ দুখানে দাও বলতে হইত না কারণ তখন সরিষার তেল নামে কোন বেদাল তেল বাজারে যেমন ছিল না সরিষার তেল বললেই এই তেল পাওয়া যেত কিন্তু বর্তমান যুগে আপনারা বলুন সরিষার তেল দাও বললেই এই তেল পাওয়া যায় না সরিষার তেলের সাথে আবার হাতি শব্দ বলতে হয় বলতে হয় দোকানদারকে আমি সরিষার খাঁটি তেল নিতে চাই এক জমনায় সরিষার তেল বলতেই হাঁটি তেল বর্তমান দুনিয়াতে সরিষার তেল বলতেই না হাতি তেল জন্য আলাদা হাকি বলতে হয় ঠিক তেমনি এক যুগে আহলে শূন্য চল জমাত বলতে হাঁটি আহলে শূন্য তল জমাত কিন্তু বর্তমান যুগে সবচেয়ে বড় জগন্যতম মেধাতি যারা সবচেয়ে বড় জঘন্যতম নবী তরিকার বিরুদ্ধে দুশ্মন কর্মওয়ালা যারা এরাই আসলে শূন্য চল জমাতের নিয়ে গিয়েছে এরা আসলে শূন্য তল জমাতের ব্যবহার করতেছে এরা আসলে শূন্য তল জমাতের ব্যবহার করতেছে এরা আসলে শূন্য তল জমাতের ব্যবহার করতেছে অপমর জনসাধারণ সরল মুসলমান যারা জানে না তকি যারা জানে না এই সমস্ত চেষ্টা করতেছে এই জন্য বর্তমান তোমা শুধু আহলে সুন্দর জমাত বলতেই ফাঁকি ঠাকু যাবে না অধিকাংশরা আহলেসুন্ নামের জমাত নামের বেদাল অতি হল প্রসংখ মুসলমান ফাঁকি আহলেসুন্ন জমাত আমাদের বুঝার দরকার এখন আমাদের বুঝার দরকার আমাদের সমাজে কিছু মুসলমান আছে হাঁটি আহলে শুননা তল জমাত আর কিছু মুসলমান আছে আহলে নামে বেদাল আচ্ছা আপনাদের বোঝার দরকার আহলে নামে বেডাল করা আর হাটি আহলে শুননা তল জমাত করা এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে যাবে হাদিস শরীফের রসুলে করি ইনসালাম কি বলেছেন বৃহস্পতি মুসলমানের দলের ধর্ম পালনের কোন আদর্শ আছে কি বলেন হাদিস বুঝে থাকতে বলুন একটা মাত্র মুসলমানের দল যারা বেহেস্টি হবে এরা এদের ধর্ম পালনের কোন আদর্শ মাত আছে কতটা একটা মাত নাম শূন্যতের অসুল একটা মাত নাম শূন্যতের অসুল আর একটা মাত নাম জমাতে সাহাবা সুতরাং শূন্যতের অসুল কেউ অনুসরণ করবে না যারা ধর্ম পালনের বেলায় এদের ধর্ম পালন বেদাত বেদাত বেদাত যারা ধর্ম পালনের বেলায় নবী শূন্যতের অনুসরণ করবে না এদের ধর্ম পালন বেদাত কাদের কর্মে বেদাতি কাদের কর্মে বেদাতি নাম দমে সুন্নতি কেমন করে এদের ধর্ম ফলনের বেলায় নবীরকে আদর্শে যা মনে চায় তাই করে এরা মন গরামতে কি কি করে তার হিসাব দিয়ে সারা রাতে নয় সারা মাসে নয় সারা বৎসরে শেষ করা যাবে না গতকাল এই সবার সম্মানিত সভাপতি সাহেব হু সামান্য কিছু আওয়াজ দিয়েছেন আপনাদেরকে যারা এই সমস্ত বেদাল করে ধর্ম পালন করে এর মধ্যে আমি আজকে আপনাদের সামনে একটা মাত্র উদাহরণ পেশ করব মোহাম্মদা শরীফ থেকে হিজুরস্তায় মদিনা শরীফ গেলেন গিয়া দেখলেন মোদিনার আনসার মদিনার আনসার মুসলমানেরা বছরে দুইটা দিন আমোদ প্রমুদ করে কতদিন দুইটা দিন রসুল জিজ্ঞেস করেন তুমরা এই দুই দিন আমোদ প্রমোধ করো কেন আনন্দ উৎসব করো কেন তারা বলল হুজুর আমরা আপনাকে পাওয়ার আগে আমরা মুসলমান হওয়ার আগের থেকেই বৎসরে দুইটা দিন ধার্য করে রাখছি এই দুইটা দিন আমরা ঈদ করব উৎসব করব আমোদ প্রমোধ করব রসুল না ঈদা হয় না তোমাদের মন ভরা কোন ঈদ হইতে পারে না ঈদ যদি ধর্মের ব্যাপার হইয়া থাকে ইসলাম ধর্ম তোমাদের জন্য বৎসরে দুইটা ঈদের ব্যবস্থা দিয়েছে একটা ঈদের নাম ঈদ উল একটা ঈদের নাম ঈদ উল ফিতির আর একটা ঈদের নাম ঈদ এ মিলাদুল রসুল এ করিম সল্লা হাদিস শরীফে মুসলমান উন্মতের জন্য বৎসরে কতটা ঈদ বলেছেন কতটা ঈদ একটা ঈদের নাম ঈদুল ফিতির আর ঈদের নাম ঈদুল ঈদে ইদুল আজহা আল্লাহর রসুল বলেন আমার উন্মতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা ঈদের ব্যবস্থা নিলাম একটা হইল ইদুল ফিতির যেটা রমজান মাসের রুজা বলককে হবে আর একটা ঈদের নাম হইল ঈদ উল যেটা হজ এবং কুরবানি বলককে হবে মুসলমানের বছরে ঈদ কতটা কে বলেছেন কোথায় বলেছেন এখন যদি কেউ বছরে দুইটা ঈদ পালন না করিয়া তিন নম্বর আর একটা ঈদের সংযোজন করে বারোই রবি উল ঈদে মিলাদুল নবী এই এই ঈদ নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত না এদের মনগড়া প্রচলিত এই ঈদটা সংসারের নামে পালন করে না ধর্মের নামে পালন করে মাফ কাটি থাকি নবীর সুন্নত না মন গরা মন গড় ধর্ম পালন করলে আহলে শুনত হয় না নবী শূন্যতের মাতৃ মতে ধর্ম পালন করলে আহলে শুনত হয় সুতরাং ঈদে বিলা দুন করতে পায় ভেদা ঈদ বিলা দু শুনি